সেই কিতাবের শপর আল মুহ আমি করেছি قرآنا عربيا ار بكوران لعلكم تاقلون জানো তোমরা বোঝে নাও ওয়াইন্নহু ফি উম্মিল কিতাব এবং তা লওহে মাহফুজে লাদাইনা আমার সന്നിগতে লাআলিয়ুন হাকীম ইং কুম তুম মুসরিফিন এজন্য যে তোমরা সীমা লঙ্ঘন করছাকামো চাল না আর আমি প্রেরণ করতে থাকি বহু নবীন পূর্বকালের লোকদের মধ্যে আর তাদের নিকট এমন কোন নবী আগমন করেননি ইস্তাহিউন द्रुप ना कर पूर्वकाल लोक दे अवस्था और जो अपनी जिज्ञासा करें প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহই ওইগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা সরূপ করেছেন এবং তাতে তোমাদের জন্য পদসমূহ সৃষ্টি করেছেন যেন তোমরা গন্তব্য স্থানে পৌঁছতে পারো আর যিনি বর্ষণ করেছেন একটা নির্দিষ্ট পরিমাণে অতপর আমি তা দ্বারা সজীব করেছি বালদাতাম শুষ্ক জমিনকে কাদালিক এরূপেই তোমাদেরকে কবর হতে বের করা হবে আজওয়াজা আর যিনি সর্বপ্রকার বস্তুগুলোকে সৃষ্টি করেছেন ওয়া আলাল ফুল কি এবং তোমাদের সেই নৌকাসমূহ ও চতুস্পদ জন্তুগুলোকে সৃষ্টি করেছেন মা তার যাতে তোমরা আরোহণ করে থাকো নিয়ামতকে স্মরণ করো ই্তা তোম আলাইহি যখন তার উপর বস তখন এবং এরূপ বলো সুবহানা তিনি পবিত্র হাদা। এবং আমরা তো এমন ছিলাম না যে এগুলোকে বস করে নিতাম ওয়া ইন আর আমাদের তো ইলা রব্বিনা আমাদের প্রতিপালকের দিকে অবশ্যই ফিরে যেতে হবে ওয়া যে আলু লাহু মিনে আহ धारित्ल मध्य होते पुत्र सन्तान विशेष भाव तुम्हारे दान कर অথচ যখন তাদের কাউকেও তার কন্যা যার নমুনা তোমরা নির্ধারিত তবে তার মুখমণ্ডল মলিন হয়ে থাকে আর সে মনে মনে ক্ষুণ্ণ হতে থাকে আও মায়নাশা ও ফি ফি আর বাঘ তর্কে গয়ুর মুবিন বর্ণনা শক্তিও রাখে না আলু আর এরা সাব্যস্ত করে রেখেছে এরা কি ফেরেস্তাদের সৃষ্টিকালে উপস্থিত ছিলুক তাবু শাহাদাতুগন অচিরেই এদের এ দাবি ফাটুকাবু শাহাদাত লিপিবদ্ধ করে নেওয়া হবে অচিরেই এদের এ দাবি লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তারা বলে আর আল্লাহ যদি ইচ্ছা করতেন মা আবাদাহ তবে আমরা তাদের উপাসনা করতাম না মা আল্লাহ ওই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই যে তারা তা হতে প্রমাণ করছে বরং তারা বলে ইন আবা আনা। আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি আলা উম এক মতাদর্শের আপনার পূর্বে কোন জনপদে মিন্ন নবী ই কালাম তখনই তথাকার অবস্থা সম্পন্ন লোকেরা এটাই বলতো যে এবং আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি তাদের রসুল বলেছিলেন আওয়ালাউজ যদিও আমি তোমাদের নিকট আনায়ন করেছি তদপেক্ষা উত্তম পন্থা যা গন্তব্যস্থানে তোমাদের পুরুষদেরকে প্রাপ্ত হয়েছ তারা বলতে লাগলো ইন্না বি আমরা তো তা মানি না যা সহ তোমরা প্রেরিত হয়েছনা মিনহ অতএব আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম দেখুন নিজ পিতাকে এবং নিজ সম্প্রদায়কে ইন্নানি বার আমি তাদের সাথে সম্পর্কহীন তোমরা যাদের উপাসনা করছো ইতরণী কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃর তিনি যেন মানুষ রুজু করতে থাকে বালমাতা এত বরং আমি প্রচুর সম্পদ দিয়েছি হা উলাই তাদেরকে ও আহ এবং তাদের পূর্বে পুরুষদেরকে এবং স্পষ্ট বর্ণনাকারী আহন আর যখন তাদের নিকট আল আলহাকু এই সত্যকুর আন কল তখন তারা বলতে লাগলো হা এটা তো আর কোরআন করিয়া উভয় জনপথের মধ্যে হতে কোনো প্রধান ব্যক্তির উপর আহম ইয়কা এরা কি বন্টন করতে চায় প্রতিপাল জীবনে অথচ তাদের একজনকেও অন্য জনের উপর দিয়ে রেখেছি দার শ্রেষ্ঠত্ব লিয়া বা আদোহম বা আদম সিয়া আর যদি এটা না হতো যে সমস্ত মানুষ একই পথবলম্বী হয়ে যাবে তবে আমি করে দিতামি করে তাদের জন্য তাদের গৃহসমূহের তারা তার উপর দিয়ে আরোহণ করে জীবনের ক্ষণস্থায়ী ভোগ বিলাসের উপকরণ আখিরাতা রব্বিকা আর আখেরাত আপনার প্রতিপালকের সমীপে এবং আমি তার উপর একটি শয়তান বলবৎ করে দেই ফাহু আলাহু করেন সুতরাং সে তার সঙ্গী হয়ে থাকে আর নিবৃত্ত করে রাখে এমন কি যখন এরূপ ব্যক্তি আমার নিকটে আসবে কলা তখন সে বলবে ইয়ালাই তা কি ভালো হতো যদি আমার ও তোমার মধ্যে পূর্ব এবং পশ্চিম প্রান্ত পরিমাণ ব্যবধান হতো পাবি ইসাল করিম কেননা তুমি তো নিকৃষ্ট সাথী ছিলেন আর তখন আজ এ কথা কোনো কাজে আসবে না ইভালাম তুম যখন তোমরা কুফরি করেছ আন্না কুমফিলা আজাবে মোস্তারি যেহেতু তোমরা সকলে আজাবের মধ্যে শরিক রয়েছ আফা আংতা সুতরাং আপনি কি তুসমিউসম্মা বধিরদেরকে শোনাতে পারেন আও তাহদি না পথে আনতে পারেন আলিয়া অন্ধদেরকে অমাঙ্কানাফিন এবং ওই সমস্ত লোকদেরকে যারা প্রকাশ্য ভ্রান্তিতে রয়েছে ফাইম্মা নাবিকা। অনন্তর যদি আমি আপনাকে তুলে নেই নিই তবুও আমি তাদের থেকে প্রতিশোধ নিব যদি আমি তা আপনাকে দেখাই আল্লাহ আমি তাদেরকে যে আজাবের ওয়াদা দিয়েছি আলাই হিমক তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে ফাস্তামসিফ অতবা আপনি তার উপর অবিচল থাকুন যা আপনার প্রতি ও মাধ্যমে নাজিল করা হয়েছে ইন্নাকা আলা আপনি সরল পথে আসেন ওয়া ইন্দর আর এ কোরআন বড়ই সম্মানের বস্তু লাকা আপনার জন্য ওয়ালি কৌমিকা এবং আপনার সম্প্রদায়ের জন্য ওয়া সাুস আলুন এবং অচুরই তোমরা সকলে জিজ্ঞাসিত হবে আমি কি নির্ধারণ করে দিয়েছিলাম রহমান আল্লাহ আলি হাতান অন্য কোন উপাস্যবাদ যাদের ইবাদত করা যায় পলাকাল আর আমি মুসা আলাই কে প্রেরণ করেছিলাম বি আয়াতিনা আমার নিদর্শন আমি সারা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রসুল যখন মুসা আলাই তাদের নিকট আগমন করলেন বি আমার নিদর্শনাবলী সহ ইদা হুম হাকুন তৎক্ষণাৎ তারা সেগুলো সম্বন্ধে নিদর্শন সমূহ অপেক্ষা শ্রেষ্ঠ তর ছিল আর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম যেন তারা ফিরে আসে এবং তারা বলেছিল हे जदुकर जख उठिए दिलहुल तरह इदाह অমনি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলল ও নায় আর ফেরা প্রচার করে তার সম্প্রদায়ের মধ্যে মিশরের রাজত্ব কি আমার নয় ও হা দিহিল আনহারু এবং এ নদীগুলো তাজরিমিং তাহতি আমার প্রাসাদের তলদেশ দিয়ে বইছে এবং স্পষ্ট বর্ণনা করতেও সক্ষম নয় ফালাউলা উল্লাহি যদি সে নবী হয় তবে তাকে কেন পরানো হয়নি আস ভিং রাহাবিন স্বর্ণের বালা আও যা আমা আহু অথবা তার সঙ্গে কেন আসলো না সম্প্রদায়কে প্রভাবিত করে ফেললো এবং তারা তার অনুগত হয়ে পড়লো ইনাহুম কানু কৌমান তারা তো ছিল এক সত্য ত্যাগী সম্প্রদায় অনন্তর যখন তারা আমাকে রাগান্বিত করল ইং তাপম না মিন তখন আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম হুম আজমা আইন এবং তাদের সকলকে নিমজ্জিত করলাম ফাজা আল না হুম এবং আমি তাদেরকে করে দিলাম সালাফানা বিশেষ ধরনের পূর্ববর্তী অমা সালান ও নমুনা লীল আন পর্ববর্তীতে পরবর্তীদের জন্য মারুয়া মামা মাসালান। আর যখন ইসা সম্বন্ধে এক বিস্ময় সম্প্রদায়ের লোকেরা তাতে আনন্দে তারা বলতে লাগলো আলি হাতনা আমাদের দেবতারা উত্তম আম হুয়া না ইসা মা ইল্লা ই তারা যে আপনার নিকট এটা বর্ণনা করেছে তা নিচোক ঝগড়ার উদ্দেশ্যে আমি অনুগ্রহ করেছিলাম এবং আমি তাকে করেছিলাম একটা দৃষ্টান্ত লিবানী ইসরাইল বন ইসরা আর আমি চাইলে তারা জমিনের উপর পর্যায়ক্রমে বসবাস করতো আর তিনি কি আমাদের প্রতি বিশ্বাস স্থাপনের উপকরণ فلا تمترن فلا تمترن بها অতএব তোমরা তাতে সন্দেহ করোনা ওয়াতাবিউনি এবং আমারই অনুগত করো হাদাস সিরাতাল মুস্তাকিম এটাই সরল ولا يصدنك ولا يصدنكم الشيطان আর শয়তান যেন তোমাদেরকে বারণ করতে না পারে ইন্নাহু লাকুম নিঃসন্দেহে সে তোমাদের স্পষ্ট সূত্র আর যখন ঈসাদাসমূহ আগমন করলেন কলা তখন তিনি বললেন কত জি তুক আমি তোমাদের নিকট জ্ঞান গর্ভ বানিয়ে এসেছি আর যেন তোমাদের নিকট বর্ণনা করি বা মতভেদযুক্ত কতক বিষয়ব তোমরা আল্লাহকে ভয় আমার কথা মানো আল্লাহ আমারও প্রতিপালক এবং তোমাদের এবং এটাই সরল পথ ফালা পরন্তু মতভেদ সৃষ্টি করে নিল আল আহজাব বিভিন্ন দল্বাই নিহি পরস্পর অতএব সর্বনাশ রয়েছে এক যন্ত্রণাময় দিবসের আজাবের ধরুন ইত এরা শুধু কিয়ামতের দিবসের অপেক্ষা করছে আংতা যেন তা তাদের উপর অকস্মাত এসে পড়ে এবং তারা জানতেও না পারে বন্ধু বান্ধব অন্যের শত্রু হয়ে যাবে হে আমার বান্দাগণ লামাদের কোন ভয় নেই আল ইয়া আজ ওয়াল তুম তাহ এবং তোমরা চিন্তানিতেও হবে না যে সমস্ত লোক ইমান এনেছিল আমার নিদর্শন সমূহের প্রতিগত ছিল জান্নাতা, প্রবেশ করো বেহেস্তে আং তুম তোমরা এবং তোমাদের পত্নীগণ তোহ আনন্দিত মনে হিন তাদের সামনে পরিবেশন করা হবে এবং সেখানে তারা তাই প্রাপ্ত হবে তাদের অন্তর সমূহ যা কামনা করবে ও তালাফুল আয় এবং তাদের চক্ষুসমূহ যাতে পরিতৃপ্ত হবে ও আং ফিহা হা আর তোমরা সেখানে সর্বদা অবস্থান করবে আর এটা সে বহু ফলসমূহ মিনহাত যা হতে তোমরা খাচ্ছ ইন্নাল মুজরিমিনা। মিনা নিঃসন্দেহে অবাধ্য লোকেরা ফি আদা জাহান্নামা দোজকের আজাবে খুন সর্বদা অবস্থান করবে তাদের থেকে লঘু করা হবে না এবং তারা তাতে নিরাশভাবে পড়ে থাকবে আমি তাদের প্রতি অবিচার করিনি কিন্তু তারা নিজেরাই জালিম ছিল যেন আমাদের কর্ম শেষ করে দেন কলা সে বলবে ইন্নাকুম মা কি ফোন তোমরা সর্বদা এ অবস্থায় থাকবে আমি তোমাদেরকে পৌঁছিয়েছি বিলহাকটি সত্য ধর্ম তবে আমিও এক ব্যবস্থা ঠিক করে রেখেছি তবে কি তাদের ধারণা যে আমি বালা। না অবশ্যই শুনি এবং আমার ইয়াক্তবন লিপিবদ্ধ করছে উল আপনি বলে দিন ইঙ্কান যদি দয়াময় আল্লাহর সন্তান হয় তবে আমি তার সর্বপ্রথম ইবাদতকারী তিনি পবিত্র ওই সমস্ত উক্তি হতে আসমান ও জমিনের মালিক অতএব আপনি তাদেরকে লিপ্ত হয়ে থাকতে দিন তাদের বাক বিতন্ডায় ও প্রমোদে তাদেরকে সেই দিনের সম্মুখীন হওয়া পর্যন্ত আল্লা যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে বাহু আল্লাদি আর তিনি ওই সত্তা ফিস ইলাহুন। যিনি আসমানেও ইবাদতের যোগ্য ওয়াফিল আরবি ইলাহন এবং জমিনও ইবাদতের যোগ্য বাহুয়াল হাকিমুল আলীম আর তিনি প্রজ্ঞাময় জ্ঞানী। আর সে সত্তা অতিশয় উচ্চ মর্যাদাবান ও জমিনের ওয়ামা বাইনাহুমা এবং এত ভয়ের মধ্যে যা আসে সমস্ত এবং তারি নিকট রয়েছে ইল মুসাআ কিয়ামতের জ্ঞান ও ইলাইহিদুর জাউন আর তোমরা তারই সমীপে ফিরে যাবে আর অধিকারী হবে না কিন্তু যারা সত্য কথা স্বীকার করেছিল ওয়াহুমন এবং বিশ্বাসও করত ওয়ালা ইনসা আল তাহ আর যদি ওই কাফেরদের কে দিকে করেন মানুষি আর তিনি রাসুলের এই উক্তি সম্বন্ধে অবহিত আছেন যে ইয়া রব্বি হে আমার প্রতিপালক কওমুন। এরা এমন লোক যে ইমান আনছে না অতএবা আপনি তাদের থেকে বিমুখ থাকুন বকুল এবং বলুন সালামুন তোমাদেরকে সালাম করছি ফাসাউফাই আলমুন অতঃপর তারা সত্তরই জানতে পারবে